বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা নখ দর্পণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম আঠারোশো সালের তিরিশে মার্চ মৃত্যু উনিশশো সালে বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম বোমকেশ বক্সির স্রষ্টা তো বটেই এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য এই গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অমনিবাস পঞ্চম খণ্ডটি থেকে গল্পটি প্রকাশিত হয়েছিল পনেরোই আশ্বিন তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে অর্থাৎ उन्नीस आठान्न ख्रीष्टाब्दे प्रधान चरित्रे मसीन साहेब नटवर मल्लिक नीलू और बोला गल्पाठे मिर गल्पर सूत्रधार शोम शुरू हो नख ঘটনাটি ঘটেছিল পঁচিশ বছর আগে বিহার প্রদেশের একটি ছোট্ট শহরে আমার বাল্য বন্ধু শম্ভুনাথের পুত্রের বিবাহে নিমন্তন্ন রক্ষা করতে গিয়েছিলাম বরযাত্রী যাবার কথা ছিল কিন্তু কাজের চাপে যেতে পারিনি তাই বৌভাতের ভোজ খেতে স্ত্রী ও ছোট দুটি ছেলে মেয়েকে নিয়ে এক রাতের জন্য উপস্থিত হয়েছিলাম সেখানে আমার কাজের জায়গা থেকে শম্ভুর বাসস্থান ট্রেনযোগে যোগে বেশি দূর নয় আন্দাজ আশি মাইল শনিবার দুপুরবেলা যাত্রা করে ভেবেছিলাম বেলা থাকতে থাকতে সেখানে পৌঁছে যাব কিন্তু ট্রেন দেরি করে ফেলল যখন পৌঁছলাম ততক্ষণে শীতের রাত নেমে গেছে স্টেশনে নেমে দেখি শম্ভু সেখানে উপস্থিত আশি মধ্যে থাকা সত্ত্বেও বহুকাল শম্ভুর সঙ্গে দেখা হয়নি আমার মনের মধ্যে তার চেহারার যে ছবিটা ছিল তার সাথে বর্তমান চেহারার তফাৎ হয়েছে গোঁপ আর জুলপিতে পাক ধরেছে গাল তোবড়ানো বুঝলাম দাঁত পড়েছে সেও মনে হয় আমার চেহারার ওই রকমই পরিবর্তন লক্ষ্য করলো কিন্তু মুখে কিছু বলল না বলবার আছেই বাকি যৌবন বেদনারসে উচ্ছ্বল দিনগুলি তো আর ফিরবে না শম্ভু গাড়ি এনেছিল সে সম্পন্ন গৃহস্থ নিজের মোটর গাড়ি আছে আমাদের মোটরে তুলে নিজে মোটর চালিয়ে নিয়ে চললো আমি বললাম আরে নিজের বাড়িতে আর যজ্ঞি তুই নিজে এলি কেন কাউকে পাঠিয়ে দিলেই তো হতো শম্ভু বলল আমি আমার আর কাজ কি তাই চলে এলাম বললাম বলিস কি বরকর্তার কাজ নেই তা কত লোক নেবন্তন্ন করেছিস শুনি তা বাঙালি বেহারি মিলিয়ে সতিনে হবে। তবে বাড়ি ফিরে দেখবি অতিথিতে ঘর ভরে গেছে তা হোক তুই চিনবি না কয়েক বছর এখানে এসেছে। লোক জুতো সেলাই থেকে পাট সব জানে নিজের কাজ ফেলে পরের কাজ করে বেড়ায় কারুর বাড়িতে বিয়ে পৈতে থাকলে নটোবর সেখানে আছেই নটবর না হলে কাজ কারুর চলে না এই জাতীয় সেবক পৃথিবীতে আছে শুনেছি যারা পরার্থে নিজেকে উৎসর্গ করেছে যাদের অপুরন্ত কর্মস্পৃহা কেবল নিজের কাজ করে নিঃশেষিত হয় না আমার ভাগ্যদোষে আমি এ পর্যন্ত এরকম কোনো মানুষের সাক্ষাৎ পাইনি শম্ভুকে ভাগ্যবান বলতেই হবে শম্ভুর বাড়ি পৌঁছলাম গ্যাস লাইট আলো সানাইয়ের বাজনায় বাড়ি সরগরম শম্ভুর বাড়িটি একতলা কিন্তু বেশ বড় চারিদিকে নিয়ে গেলেন শম্ভু আমাকে নিয়ে গিয়ে সামিয়ানার আসরে বসালো কয়েকজন বাঙালি আর বিহারী অতিথি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন পান সিগারেট এসব চলছে শম্ভু কয়েকজন বিশিষ্ট অতিথির সঙ্গে আলাপ করিয়ে দিল অতিথিদের মধ্যে বাঙালি বেশি কয়েকজন বিহারী হিন্দু মুসলমান আছেন এইখানে নটবর্কে দেখলাম মজবুত চেহারা, বয়স চল্লিশ এই শীতেও হাতকাটা কাটা ফতুয়া পরে ছোটাছুটি করে বেড়াচ্ছে বাংলা ও হিন্দি ভাষায় সমান অধিকার চাকরদের হুকুম করছে অতিথিদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলছে আতরদান সামনে ধরে খাতির করছে আবার ভেতরে গিয়ে ফুলসার ফুলের কি ব্যবস্থা হলো তারও তদারকি করে আসছে লুচি ভাজা কখন আরম্ভ করলে গরম গরম লুচি অতিথিদের পাতে পড়বে অথচ লুচিতে টান পড়বে না সেই হিসেবটা পর্যন্ত তার মাথার মধ্যে গাঁথা নটবরের তত্ত্বাবধানে কোথাও এতটুকু ত্রুটি হবার জো নেই সত্যি দারুণ কাজের লোক রাত সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল অতিথিরা পান চিপোতে চিপোতে বিদায় নিলেন তারপর বরবধূকে ফুলসার ঘরে ঢুকিয়ে দিয়ে মেয়েদের আড়ি পালা শেষ হতে হতে মাঝরাত হয়ে গেল ক্লান্ত শরীরে শুতে যাচ্ছি শুনলাম বাড়ির বারান্দায় দাঁড়িয়ে নটবর শম্ভুকে বলছে দাদা আজ তাহলে চলি আমার ভোরবেলায় আসতাম এখনো। অনেক কাজ পড়ে রয়েছে স্বামী আনা দিতে হবে গ্যাস লাইটে দাম চুকোতে হবে কিন্তু ওটার শরীর ভালো নয় ঘুষ ঘুষে জ্বর হচ্ছে কদিন অধিকে মন দিতে পারিনি তো সকালে তাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু আপনি কিছু ভাববেন না সাড়ে দশটার মধ্যে আমি আবার এসে হাজির হব আপনার বাড়ির কাজ তুলে দিয়ে তবে আমার অন্য কাজ ধন্য নটবর এবার যে অতি ঘটনাটি এই কাহিনীর বিষয়বস্তু তার পরিবেশ রচনা করতে গিয়ে দেখছি অনেক বাজে কথা বলা হয়ে গেছে কিন্তু আর নয় এবার সরাসরি মূল কাহিনী আরম্ভ করি বিয়েবাড়িতে যেমন হয়ে থাকে রাতে যে যেখানে পেলো শুয়ে পড়ল মেয়েরা বাচ্চাদের নিয়ে অন্দরে রইলেন পুরুষেরা ওই বাইরে আমি আর শম্ভু বৈঠকখানা ঘরের চৌকির ওপর শুয়ে পড়লাম পরদিন সকালবেলা বসলাম আমার মেয়ে ন বছরের বুলা উপস্থিত ছিল সে নীলুকে বিরক্ত সরিয়ে দিয়ে বললো তুই কিছু জানিস না বাবা কাল রাত্রি চোর এসেছিল নতুন ভাবে সব গয়না নিয়ে পালিয়ে গেছে দেখলাম শম্ভু আগেই উঠে গেছে চারিদিক থেকে উৎকণ্ঠিত উত্তেজনার আমি উঠে খবরটা নয়। বধূ রাতে যে ঘরে ফুল ফুলসজ্জা করেছিল তার লাগোয়া একটা কুঠুরিতে কোনে বৌয়ের যাবতীয় গয়না একটি স্টিলের ট্রাঙ্কে রাখা হয়েছিল ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল রাতে চোর এসে বাইরের জানলার শিখ বাঁকিয়ে প্রবেশ করেছে আর গয়নার বাক্সটি নিয়ে পালিয়ে গেছে পাশের ঘরে বরবধূ কিচ্ছু জানতে পারেনি প্রায় দশ হাজার টাকার গয়না খবরটার বাড়ির মধ্যে আটকে নেই পাড়াতেও মোটামুটি রাষ্ট্র হয়ে গেছে অনেক পড়শি এসে জুটেছে পুলিশেও খবর পাঠানো হয়েছে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে গুলতান করছি শম্ভু অত্যন্ত বিচলিত দশ হাজার টাকার গয়না বলে কথা একটা চাকর হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল বাড়ির পেছন দিকে আমবাগানের মধ্যে গয়নার বাক্সটা ভাঙা অবস্থায় পড়ে আছে। সকলে সেই দিকে ছুটল ছোট ছেলে মেয়েরা আগে আগে বয়স্করা পেছনে দল খুব একটা কম নয় পাড়ার নিম্ন শ্রেণীর লোক তো আছেই দু একজন ভদ্র শ্রেণীর লোকও রয়েছেন মহসেন সাহেব নামক এক মুসলমান ভদ্রলোকের সাথে কাল রাতেই শম্ভু আলাপ করিয়ে দিয়েছিল পাড়াতেই থাকেন গম্ভীর প্রকৃতির বৃদ্ধ ব্যক্তি মুখে দাড়ি চোখে সাহেব তালিমের লোক ইংরেজি লেখাপড়া অল্পই জানেন তিনি খবর পেয়ে এসেছেন বাড়ি পেছন দিকে বাগানের কিনারায় আম গাছের তলায় ভাঙা ট্রাঙ্কটা পড়ে আছে আমরা গিয়ে ঘিরে ধরলাম ট্রাঙ্কের তলা চার দিয়ে ভাঙা হয়েছে বউয়ের কয়েকটা আটকৌড়ের শাড়ি আশপাশে ছড়ানো কিন্তু গয়না আর দামি কাপড় চোপড় অদৃশ্য চোর অতি বিজ্ঞ ব্যক্তি খেলো জিনিস নিয়ে নিজেকে ভারাক্রান্ত করেনি ইতিমধ্যে পুলিশ এসে পড়ল একজন ছোট দারোগা সঙ্গে দুজন কনস্টেবল আমাদের দেশের পুলিশের কর্মতৎপরতার কথা কারো জানতে বাকি নেই যার বাড়িতে চুরি হয়েছে পুলিশের জেরার ঠেলায় সে চোর বনে যায় তারপর কথাই কথায় থানায় দৌড়দৌড়ি করতে করতে গৃহস্থের কালঘাম ছুটতে থাকে শেষ পর্যন্ত চোর অবশ্য ধরা পড়ে না এবং চোরাই মাল কোন বিচিত্র পথে কোথায় গিয়ে উপস্থিত হয় তা নির্ণয় করা ও শিবেরও অসাধ্য বর্তমান ক্ষেত্রেও ছোট দারোগা অশেষ তৎপরতা দেখালেন শম্ভু শহরের গণ্যমান্য লোক তাকে হুমকি দেওয়া চলে না কিন্তু তিনি বাড়িশুদ্ধ লোককে জেরা করলেন সকলের নাম ধাম লিখে নিলেন চাকরদের ধরেন মালের ফিরিস্তি তৈরি করলেন ঘন্টা দুই এইভাবে কাটিয়ে তিনি একজন কনস্টেবলকে পাহারায় নিযুক্ত করে অন্য কনস্টেবলকে নিয়ে চলে গেলেন শম্ভুকে আশ্বাস দিয়ে গেলেন বাড়ির লোকের কাজ বলেই মনে হচ্ছে আপনি চিন্তা করবেন না চোর ধরা পড়বে আমরা কজন বিমর্ষ ভাবে বৈঠকখানায় গিয়ে বসলাম মহসিন সাহেব আমাদের সকলের মনের কথা প্রকাশ করে বললেন পুলিশের দ্বারা কিচ্ছু হবে না চোরকে ধরে যদি ওদের সামনে হাজির করা যেত তাহলে ওরা তাকে বেঁধে নিয়ে যেত না শম্ভু বলল তাকে আর আমি জানি না কিন্তু উপায় কি বলুম কাউকে সন্দেহ করাও যাচ্ছে না চাকরদের মধ্যে কেউ চুরি করেছে এটা আমার বিশ্বাস হয় না এই পেশাদার চোরের কাজ কিছুক্ষণ এই নিয়ে আলোচনা হল যদি পেশাদার চোর হয় তাহলে মাল ফেরত পাওয়ার কোনো আশাই নেই এতক্ষণে গয়নাগুলো চোরাসড়ার কাছে গিয়ে সোনার তালে পরিণত হয়েছে হঠাৎ মহসেন সাহেব বললেন আপনারা যে মন্ত্রতন্ত্র জানেন না নইলে চেষ্টা করে দেখা যেত শম্ভু আশ্চর্য হয়ে বলল মন্ত্রতন্ত্র সে কিরকম মহসেন সাহেব বললেন আছে हिंदू मध्य मध्य चुरी आपनारा किस बुजल की विश्वास करा कठिन क्योंकि विपा के पड़ने से बाघो फरिंग खाए शम्भु कट चुल चले गल पंदी मिनिट पर ভালো কাপড় চোপড় পরে ফিরে এলেন মাথায় পশমের রুমস টুপি গায়ে দামি শেরবানি আমাদের মধ্যে এসে দাঁড়িয়ে তিনি ডান হাতের মুঠি খুলে দেখালেন হাতের তেলোয় একটি আংটি রয়েছে আংটি বোধ হয় বেশ ভারী গড়নের তাতে বসানো রয়েছে একটি আধুলির মতো গোল কালো পাথর চকচকে কালো সমতল পাথর আংটি দেখে অবশ্য খুব দামি বলে মনে হয় না শম্ভু বলল আংটি কি হবে আংটি সাহেব বললেন মন্ত্রপুত আংটি প্রায় চারশো বছর এই আংটি আমাদের বংশে আছে আকবর বাদশার সময় দিল্লির এক ফকির আমার পূর্বপুরুষকে দিয়েছিলেন এর গুণ আপনি এখনই দেখতে পাবেন একটু তেল আদান বৈঠকখানায় একটি মেয়ে ছুটে চলে গেল আর এক শিশি তেল নিয়ে উপস্থিত হল মহসেন সাহেব শিশির মুখে আঙুল ভিজিয়ে আংটির সমতল পাথরের উপর মাখিয়ে দিলেন মসৃণ কালো পাথরটা আয়নার মতো চকচক করে উঠল তিনি বললেন আসুন একটু খোলা জায়গায় যাওয়া যাক বাড়ির সামনে খোলা জায়গায় ছেলে বুড়ো সকলে গিয়ে দাঁড়ালাম আমার ছেলে মেয়ে নীলু ও বুলা বাচ্চাদের দলে আছে এবং খুবই উত্তেজিত হয়ে উঠেছে একে তো চোর সম্বন্ধে তাদের মনে খুব একটা স্পষ্ট ধারণা নেই তার উপর চোর ধরবার এই অভিনব প্রক্রিয়া তাদের একেবারে মন্ত্রমুগ্ধ করে ফেলেছে कथा शख दर्पण महसिन साहेबर आंगटी बोध करी तरह मुसलमानी संस्करण क्यों सत्य की सिर्फ जा बुजरुक মহসেন সাহেব শিশুর দলকে নিরীক্ষণ করতে করতে বললেন দুটি বাচ্চা দরকার বলে বোলা আর নীলুকে কাছে ডাকলেন বোলা আর নিলু একটু ভয় ভয় কাছে এসে দাঁড়াল আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম তাদের দিয়ে কীরকম প্রক্রিয়া করাবেন বললাম বয়স্ক লোক দিয়ে কি হবে না মহসেন সাহেব মাথা নেড়ে বললেন না মন সরল এবং নিষ্পাপ হওয়া চাই আমি আর কিছু বললাম না মহসেন সাহেব আংটিটি বুলার হাতে দিয়ে বললেন তোমরা দুজনে এই আংটি ধরো পাথরের দিকে চেয়ে থাকো আর যদি কিছু দেখতে পাও তাহলে বলো বুলা ও নীলু পাশাপাশি দাঁড়িয়ে আংটি ধরল বুলা বাঁ এবং নীলু ডান হাতে ধরল একাগ্র চোখে আংটির পাথরের দিকে প্রায় দশ মিনিট নীলু ও মুখে একটা সমর্থন সূচক শব্দ করল দুজনেই দেখেছে আমরা সকলে তাদের দিকে ছুটে গেলাম কিন্তু মহসিন সাহেব দুই হাত তুলে আমাদের বারণ করলেন বললেন আপনারা কেউ দেখবেন না আপনারা কেউ দেখবেন না তাহলে সব নষ্ট হয়ে যাবে জানব আমরা থমকে গেলাম তিনি নীলু ও বুলা জিজ্ঞাসা করলেন কারছ চেন তারা দুজনেই মাথা নাড়ল না চিনতে পাচ্ছি না চিনতে পাচ্ছি না মহসেন সাহেব আবার নিচু গলায় মন্ত্র পড়তে লাগলেন এবার কি দেখছো বুলা বললোটা মিলিয়ে যাচ্ছে নীলু বললো অন্ধকার হয়ে গেল তো মহসিন সাহেব বললেন যে থাকো দেখতে পাও বলো তিনি আবার মন্ত্র আবৃত্তি করতে রাখলেন কিছুক্ষণ পরে মূলা একটি তীক্ষ্ণ নিঃশ্বাস চেনে বললো অন্ধকার কেটে যাচ্ছে একটা বাড়ির জানলা যে লোকটার মুখ দেখছিলুম সে জানলায় গড়াত ঢুকছে দেখতে পাবে না এখন কি হচ্ছে বলো বুলা বলল চলে যাচ্ছে চলে যাচ্ছে বাক্স কাঁধে তুলে এদিক ওদিক তাকাতে তাকাতে চলে যাচ্ছে মহসিন সাহেব বললেন বিচিত্র শোভাযাত্রা সকলের চোখে মুখে চাপা উত্তেজনা আমি চুপি চুপি শম্ভুকে প্রশ্ন করলাম কিরে ব্যাপার কি সে অবোধের মতো হাত উল্টাল গড়াতি বাজছে পুটলি বগলে করে আবার চলে যাচ্ছে তোমরা যাও যাও বুলা ও নীলু আবার চললো কাছে বাগানের একটা আগর ছিল আগরের উপারে খোলা ময়দান ও নীলু আগর পার হয়েছে চকচকি জিনিস আমরা এসে দেখলাম ঝোপের নিচে ঘন ঘাসের মধ্যে একটা সোনালি দ্রব্য পড়ে রয়েছে শম্ভু সেটা তুলে নিল বলল নতুন আমাদের উত্তেজনা চতুর্গ চোর যে পথে গিয়েছিল সেই পথে আমরা চলেছি মহসেন সাহেবের আংটি বুঝ্র কি নয় এটা কি লোমহর্ষক কাণ্ড ও নীলু কিন্তু দাঁড়িয়ে নেই গতি একটু শ্লট করে আবার চলছিল उत्साह चलृश्य चो चोर जान पायर छप रेखे गश्चर्ष्ट लुप्त होना हारिए जाएकेंचितोपने दुष्कर् करा क्यों पृथ्वी बुके से दुष्कृतर पायर छप ठीक थे चामा चोक दिए देखा ना गो क्रमे रास्तारे घर बाड़ी रखा दी लगल दो चार जन लोक শোভাযাত্রায় আকৃষ্ট হয়ে দলে ভিড়ে পড়ল যতই শহরের ভেতরে প্রবেশ করছি ভিড় কিন্তু ততই বাড়ছে। শেষে আমাদের অপেক্ষাকৃত ছোট দল একটা বৃহৎ মিছিল পরিণত হলো শহরের এক রাস্তা থেকে অন্য রাস্তা ঘুরে মিছিল চলেছে আগে আগে বোলা ও নিলু আঙ্কির ওপর চোখ রেখে যেন স্বপ্নলোকে ঘুরে বেড়াচ্ছে তাদের পেছনে মহসিন সাহেবও আমরা এবং আমাদের পেছনে উত্তেজিত জনতা সকলেই ব্যাপারটা বুঝেছে তাই এত উত্তেজনা বেলা আন্দাজ দশটা শীতের রোদ আরো প্রবল হয়েছে কিন্তু সেদিকে কারুর লক্ষ্য নেই শহরের বড় রাস্তা থেকে একটি অপেক্ষাকৃত সরু রাস্তা বেরিয়ে গেছে বোলা ও নীলু ওই রাস্তা ধরল তারা এখন আর কথা বলছে না নিঃশব্দেই চলছে অনুমান করা যায় যে বায় মূর্তিটিকে তারা অনুসরণ করছে তার কার্যকলাপের লক্ষণীয় বিশিষ্টতা এই রাস্তাটায় নিম্ন মধ্য শ্রেণীর বসতি অধিকাংশই খোলার চাল দু চারটে পচনশীল পাকা বাড়ি শম্ভু এই সময় আমার একটা হাত চেপে ধরল চেয়ে দেখলাম তার মুখে উদ্বেগের ছায়া পড়েছে যেন রাস্তার উপর তার পরিচিত কেউ থাকে নির্দেশে সেই চলেছি। আমি মুখ না তুলে শম্ভুকে প্রশ্ন করলাম সে প্রায় কোনো উত্তরই দিতে পারল না একটা ছোট পাকা বাড়ি জীর্ণ এবং ত্বক সদর দরজা বন্ধ এই ভেতরে চলে গেল দরজাটা আবার বন্ধ হয়ে গেল আমি জানি না এটা কাদের বাড়ি শম্ভুর দিকে চেয়েছিলাম তার মুখ চুপসে গেছে ভিড়ের মধ্যে থেকে এক একজন চেঁচিয়ে উঠল কিছুক্ষণ সকলে নিশ্চল রইল তারপর আমি সামনে গিয়ে দরজায় টোকা দিলাম দরজা খুলে গেল যে দরজা খুলল তাকে আমি চিনি কাল রাতেই দেখেছি সে ঘুম ভরা চোখে হতচকিত দৃষ্টি নিয়ে লোকজনের দিকে চেয়ে রইল নীলু ভয় ভয়ার্থ চিৎকার করে উঠল বাবা বাবা বাবা বুলাও প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল ঐতর নটবর মল্লিক সশব্দে দরজা বন্ধ করে দিল কাল রাতে বোলা আর নীলু তাকে দেখেনি তাই আজ আংটিতে তার মুখ দেখে চিনতে পারেনি এখন আসল মানুষটাকে দেখা মাত্র চিনেছে পুলিশ এসে পরম পরোপকারী নটবর মল্লিককে ধরলো তার বাড়ি থেকে চোরাই জামাকাপড় গয়না সমস্তটাই পাওয়া গেল আমি সেই দিনই সপরিবারে ফিরে এলাম পরে শুনেছিলাম আদালতে বিচারকালে হাকিম পুলিশি তৎপরতার ভূয়সী প্রশংসা করেছিলেন তখন ইংরেজ আমল সাহেব হাকিম নখদর্পণ জাতীয় বর্বরচিত কুসংস্কার বিশ্বাস করেননি শুনছিলেন নখদর্পণ রচনা शरदिंदु बंदोपाध्याय गल्पकार मसिन सहेब नटबर मल्लिक और कन्स्टेबल भूमिकाय मीर शम्भुनाथ नीलू और गल्पे सूत्रधार शोम बोला साउनी शब्दग्रहण आबोह संगीत ए स्पेशल इफेक्टे रिचार्ड पर्वरिचालन रईट ब्रदार्सर अनबाण और अभिषेक समग्र परिकल्पना और परिचालनए्रणी রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স